আবু হুরাই রাহদুল্লাহ তালন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লু আলসালাম বলেন আমি তোমাদের দানও করি না এবং তোমাদের বঞ্চিতও করি না আমি তো বণ্টনকারী মাত্র যেভাবে নির্দেশিত হই সেভাবে ব্যয় করি